একাদশ খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার মনিলাল প্রভৃতির সঙ্গে প্রথম পরিচ্ছেদ ঠাকুর অধৈর্য কেন মণিমল্লিকের প্রতি উপদেশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন মেজেতে মণিমল্লিক বসিয়া আছেন ঠাকুরের হাতে এখনো বাড় বাঁধা মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণি মল্লিকের নিকট মেজেতে বসিলেন আজ রবিবার কৃষ্ণা ত্রয়োদশী চব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো চুরাশি তেরোই ফাল্গুন বারোশ নব্বই সাল শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কিসে করে এলে মাস্টার আজ্ঞা আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি মনিলাল উহ খুব ঘেমেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তাই ভাবি আমার এসব বাই নয় তানা হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে ঠাকুর কেমন আছেন হাত ভাঙার কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ আমি এইটার জন্য এক একবার অধৈর্য হই একে দেখাই আবার ওকে দেখাই আর বলি হ্যাগা ভালো হবে কি রাখাল চটে আমার অবস্থা বোঝে না একবার মনে করি এখান থেকে যায় যাক আবার মাকে বলি মা কোথায় যাবে কোথায় জ্বলতে পড়তে যাবে আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয় সে সেজুবাবুকে হাত দেখাতাম বলতাম হ্যাঁ গা আমার কি অসুখ করেছে আচ্ছা তাহলে ঈশ্বরে নিষ্ঠা কই ও যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠিয়াতে কতগুলো মানুষ এলো আমি ঠাকুরদের নাম করতে লাগলাম কিন্তু কখনও বলি রাম কখনো দুর্গা কখনো ওম তাৎসাৎ যেটা খাটে মাস্টারের প্রতি আচ্ছা কেন এত অধৈর্য আমার মাস্টার আপনি সর্বদাই সমাধিস্ত ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ একটু মন আছে কেবল শরীরে আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে মনিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন বড় সুন্দর মূর্তি শুনে ঠাকুরের চোখে জল আছে। সেই বাতৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে তাই কাঁদিতেছেন মনিলাল আপনার অসুখ তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন গড়ের মাঠের প্রদর্শনী শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি আমি গেলে সব দেখতে পাব না একটা কিছু দেখেই বেহুশ হয়ে যাব আর কিছু দেখা হবে না চিড়িয়াখানা দেখাতে লয়ে গিয়েছিল দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো। তখন আর অন্য কি দেখে সিংহ দেখেই ফিরে এলাম তাই যদু মল্লিকের মা একবার বলে এক্সিবিশনে এঁকে নিয়ে চলো আবার বলে না মণিমল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী বয়স প্রায় পঁয়ষট্টি হইয়াছে ঠাকুর তাঁহারই ভাবে কথা চলে তাহাকে উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল গিয়ে দেখলাম বেশ ভাবটি ছেলেগুলি বুট পড়া নিজে বললে আমি কাশি যাব যা বললে তাই শেষে করলে কাশিতে বাস আর কাশিতেই দেহত্যাগ হলো। বয়স হলে সংসার থেকে ওইরকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো কি বলো মণিনাল হ্যাঁ সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না শ্রীরামকৃষ্ণ গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করত সকল স্ত্রী ভগবতির এক একটি রূপ মনিলালের প্রতি তোমার সেই কথাটি এঁদের বলত গা মনিলাল সহাস্যে নৌকা করে কয়জন গঙ্গা পার হচ্ছিল একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল আমি নানা শাস্ত্র পড়িছি বেদ বেদান্ত সরদর্শন, একজনকে জিজ্ঞাসা করলে বেদান্ত জানো সে বললে আজ্ঞা না তুমি সাংখ্য পাতঞ্জল জানো আজ্ঞা না দর্শন টর্শন কিছুই পড়ো নাই আজ্ঞা না পণ্ডিত স্বগর্বে কথা কহিতেছেন ও লোকটি চুপ করে বসে আছে এমন সময় ভয়ঙ্কর ঝড় নৌকো ডুবতে লাগলো সেই লোকটি বললে পণ্ডিতজি আপনি সাঁতার জানেন পণ্ডিত বললেন না সে বললে আমি সাংখ্য জানি না কিন্তু সাঁতার জানি নানা জানলে কি হবে নদী পার হতে দরকার। বস্তু আর সব অবস্তু লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন তুমি কি কি দেখতে পাচ্ছ এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ অর্জুন বললেন না আমাকে দেখতে পাচ্ছ না গাছ দেখতে পাচ্ছ না গাছের উপর পাখি দেখতে পাচ্ছ না তবে কি দেখতে পাচ্ছ শুধু পাখির চোখ যে শুধু পাখির চোখটি দেখতে পায় সেই লক্ষ্য বিঁততে পারে যে কেবল দেখে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু সেই চতুর অন্য খবরে আমাদের কাজ কি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র অত জানি না কেবল রাম চিন্তা করি মাস্টারের প্রতি খানকতক পাখা এখানকার জন্যে কিনে দিও মনিলালের প্রতি ওগো তুমি একবার এর অর্থাৎ মাস্টারের বাবার কাছে জিও ভক্ত দেখলে উদ্দীপন হবে